বিসম রহমা রহিমদিলমদ হস্তফিরমিন তলাই মন শরুরা স্যমালিন ফলা ওষহ প্রিয় দর্শক বৃন্দ এইবার আপনার সামনে আলোচনা করব ইমান নিয়ে যে ইমান এবং ইসলাম দুটো শব্দ যেমন আমরা কথাই কথাই বলি লোকটা মৌমিন আবার অনেক সময় বলি লোকটা মুসলমান হ্যাঁ একটাই লোককে একবার বলছি আমি লোকটা মুসলমান আবার সেই লোকটাকে বলছি এ লোকটা মৌমিন অথবা এইভাবে বুঝি যে মুসলমান এবং ইমান ইমান এবং ইসলাম শব্দ তো দুটা মনে হচ্ছে তো তাহলে ইমান আলাদা জিনিস এবং ইসলাম কি আলাদা জিনিস না দুটো এক জিনিস এটাও তো আমাদের জানতে হবে বিগত দিনে যে আমরা জেনে নিয়েছি তারপরে এটা আমাদের অতিরিক্ত জানা যে ইমান এবং ইসলাম তা এক না তো দুই যেহেতু আপনাকে এবং আপনার মতো আরও হাজারো ভাইকে এটা মনে হবে শুনতে যে একবার ইমান বলা হচ্ছে আর একবার ইসলাম বলা হচ্ছে তাহলে ইমান আলাদা জিনিস এবং ইসলাম আলাদা জিনিস এটা স্বাভাবিক যেন আমার সামনে এই চিত্রটাই ফুটে উঠছে তাহলে বাস্তবটা কি ইমান এবং ইসলাম এক না ইমান এবং ইসলাম দুটো আলাদা আলাদা বস্তু এই ব্যাপারে আল্লাহর আলমিন বলছেন এই আয়েতার ব্যাখ্যা হচ্ছে বিশ্লেষণ হচ্ছে এই যে অজ গ্রাম থেকে উঠে আসা কিছু মানুষ আপনার কাছে এসে বলল আমরা ইমান এনেছি তাদেরকে আপনি বলে দিন ইমান তোমাদের অন্তরের ভেতরে এখনো ইমান প্রবেশ করেনি কাজে তোমরা কালকে ইসলাম গ্রহণ করে আজকেই বলবে যে আমরা আমান না এটা নয় তোমরা বলো আসলাম না আমরা ইসলাম এনেছি ইমান এনেছি এটা কথা বলো না এর ব্যাপারে আল্লামর শওকানি ফাতুল কাদিরের মধ্যে বলছেন যে বানু আসাদ এবং খোজাইমা দুটো গোত্র তারা তাদের এখানে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল চরম দুর্ভিক্ষ খাবার নেই পানীয় নেই মানুষ অসহায় অবস্থায় ঠিক এইরকম মুহূর্তে জেনাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে এসে তারা এই আরজ জানালো যে আল্লাহ রসুল আমরা তো প্রথমে এটা কথা আপনাকে স্বীকার দিচ্ছি যে আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে যেন ইমানের সূত্র দিয়ে দেখা হয় যেমন আপনি একজন ইমানদার তেমনি আমরাও ইমানদার কাজে সেই সূত্রে আপনি আমাদের কথা শুনুন এবং আমরা কি বলছি তার প্রতি আপনি লক্ষ্য করুন তারা নাবিজের কাছে মাল চাইতে এসেছিল কিছু ধন চাইতে এসেছিল কিছু ত্রাণ সামগ্রী নেবে বাড়ি যাবে তো তাদের উক্তিটা কী ছিল আমরা ইমান এনেছি এই আয়াতের বিষয়ে এবং ব্যাখ্যায় আর একজন মুফাসসির তিনি হচ্ছেন আল্লা মাুল ফেদা ইমাদুদ্দিন তাফসির বিনে কাসিরের ভেতরে লিখছেন যে বানু আসাদ এবং খোজাইমা গোত্র বলে নয় সেই যুগে আল্লাহর নাবির ইমান এবং আল্লাহর নবী যে ইসলাম নিয়ে এসেছিলেন দুনিয়াতে তা যখন দেশান্তরে ছড়িয়ে যেতে লাগলো এবং তা যখন বিকাশ হলো তখন তারাও দলে দলে দলে দলে ইসলামের ছায়াতলে আসতে আরম্ভ করলো তো সেই অজগ্রাম থেকে উঠে এসে কিছু লোক ইমান আনছে কিছু লোক ইসলাম গ্রহণ করছে তো ইসলাম গ্রহণ করলো আজ বেলা দশটায় আর সেই লোকটা যদি দশটা কুড়ি মিনিটে বলে যে আমি ইমান এনেছি তালে সেই লোকটাকে বলা হচ্ছে শিখাবার জন্য যে তোমরা এক্ষুনি বলো না যে আমরা ইমান এনেছি তোমরা বলো যে ইসলাম কবুল করেছি কেন এই কথাটা বলবে ইসলাম কবুল করার পর তারপরে পর্যায়টা আসে পর্বটা আসে ইমানের ইমানের পর্বটা আগে নয় কাজে তোমাদেরকে কী বলা হচ্ছে যে তোমরা বলো যে আসলাম না আমরা ইসলাম এনেছি এবার আল্লাহ রাব্বুল তোমাদেরকে তৌফিক দেবেন তোমরা এই ইসলামের উপরে যখন দণ্ডাইমান থাকবে এক এক এক এক করে আর ইসলামকে যখন তোমরা মেনে চলবে যতগুলো ইসলামের তাকাজা আছে যতগুলো ইসলামের চাহিদা আছে সবকে যে পূর্ণাঙ্গ রূপে যখন তুমি আদায় করে দিতে পারবে তখন তুমি হয়ে যাবে একজন পূর্ণাঙ্গ মোমেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল বলছেন কথাটা কি বলে যে ইমানদার বলো না ইসলাম দিয়ে বলো যে আমরা মুসলমান তাহলে এই আয়াতটা থেকে বোঝা যাচ্ছে যে জিনিস দুটো কিন্তু আলাদা কিন্তু দাঁড়ানো এত তাড়াহুড়া করলে চলবে না খুব তাড়াতাড়ি নিয়ে ফেলবেন যে দুটো জিনিস আলাদা এটা কথা বললে হবে না একটু ধৈর্য ধরে আলোচনাটাকে শুনতে হবে আমরা যদি বলি একটা খেজুর দানা তো খেজুর দানার উপরে আছে মাংস ভেতরে আছে একটা আটি তাহলে আটিটাকে বাদ দিয়ে কি খেজুর না আটিটাকে নিয়ে খেজুর যদি বলি মাংসটাকে বাদ দিয়ে দিলাম তালে আটিটা থাকলো তাহলে শুধু আটিটার নাম কি খেজুর না এবং দিলেন সঠিক দিয়েছেন এত কোনো ভুল নেই আপনার ব্যাখ্যা খুব সঠিক এই কথাটা যখন বলা হলো তারপরে সেই আগন্তুক পুনরায় আল্লাহর নবীকে জিজ্ঞেস করে বলছেন আখবির আনিল ইসলাম হে আল্লাহর রসুল এবার আপনি আমাকে ইসলাম সম্বন্ধে কিছু জ্ঞান দিন ইসলামটা কাকে বলে ইসলাম সম্বন্ধে যেন আমার তথ্য আমার কাছে চলে আসে তাহলে আর আমাকে মুখাপেক্ষী হতে হলো না কাউরি আপনার কাছ থেকে আমি তার জবাবগুলো জেনে নিলাম নবিজিকে যখন এই প্রশ্নটা করা হল তখন আল্লাহ রসুল বলছেন কাকে বলে ইসলাম তুমি জানতে চাইছো তাহলে ইমান ইসলাম যদি তোমাকে জানতে হয় তাহলে ইসলাম জানতে গেলে তোমাকে এই পাঁচ খানা জিনিসকে জেনে নিতে হবে কি কি পাঁচ খানা জিনিস তোমাকে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা এ হচ্ছে তহিদ এটা যখন সাক্ষ্য দেওয়া তোমার হয়ে গেল তারপরে আসবে ইকামুসলাদ তোমাকে দিনে এবং রাত্রিতে পাঁচ অক্টারে নামাজ ফরজ করা হয়েছে পাঁচ অক্টের নামাজকে তুমি যথা নিয়মে এবং যথা টাইমে তুমি তা আদায় করবে তিন নম্বর হচ্ছে যদি মাল তোমার যদি ধন এতটা পর্যন্ত পৌঁছে যায় যেটা ইসলাম তাকে সিলেবাস ধার্য করেছে সে পর্যন্ত তার নিসাব যেটাকে বলা হয় সে নিসাব পর্যন্ত যদি তোমার মাল পৌঁছে যায় তাহলে তোমাকে জাকাত দিতে হবে জাকাত টাকার জাকাত টাকাই সোনার জাকাত সোনাই যেভাবে তোমার উপরে জাকাতকে আল্লাহ ফরজ করেছেন সেভাবে তোমাকে জাকাতকে বিশ্বাস করতে হবে এবং জাকাত আদায় করে দিতে হবে তিন খানা জিনিস হলো জাকাত প্রসঙ্গটা আজকে আমাদের এখানে নয় তবে এটা এতটুকুই বলছি যে যার যেটা জাকাত সেই জাকাতটাকে সেইভাবে আদায় করে দিতে হবে তাহলে হলো কি যে তিন নম্বর ইসলামের রুকুনকে পালন করা হলো চতুর্থ নম্বর স্তম্ভ হল কী যে রমজান মাসের রোজাকে আমাকে পালন করতে হবে কারণ অকারণ কিছুই নেই রোজা ছেড়ে দিলাম এটা নয় আল্লাহ রাবুল আলমীন যেভাবে আপনাকে ছাড় দিয়েছেন সেভাবে আমি ছাড় নিতে পারি এবং নেব আমি বিদেশি আমার সুযোগ নেই আমি রমজান মাসে রোজা কাজা করতে পারি আমি অসুস্থ আমি রোজা ছেড়ে দিতে পারি পরবর্তী সুযোগে আমি তাকে আবার ইনশাআল্লা পালন করে নেবো যদি মা গর্ভবতী হয় কোনো তাহলে সে বলবে দিচ্ছি। সে ছাড়ের প্রশ্নটা আলাদা এটাকে রেখে দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার উপরে ওয়াজিব হিসাবে বর্তাই ততক্ষণ পর্যন্ত আমি রমজান মাসের রোজাকে ওয়াজিব বলে আমি স্বীকৃতি দেব পঞ্চম নম্বরে আল্লাহর ব্যক্তিকে বলছেন আল্লাহ রবি বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন সেই প্রসেস কে মেনে তার জিয়ারত করা হজে যাওয়া হজ করতে হবে যদি তোমার সামর্থ্য থাকে তবে এইটা কিন্তু রুকুনের বেলায় আল্লাহর নবী এই কথাটা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন নিজে এই কথাটাকে বাড়িয়ে দিয়েছেন মানিস যার সামর্থ্য আছে সেই যাবে সামর্থ্য যার নেই সে যাবে না সামর্থ্য প্রশ্ন পরে আসবে কাকে বলে সামর্থ্য কাকে বলে না সামর্থ্য সেগুলো আজ আমি আলোচনা করছি না তাহলে জিবরিল জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে আপনি ইসলাম সম্বন্ধে আমাকে কিছু বলুন তাহলে আল্লাহ রসুল কি জবাব দিলেন তাকে যে প্রথম এলা ই বলে সাক্ষী দিতে হবে তারপরে নামাজ কায়ে করতে হবে তারপরে আমাকে রোজা করতে হবে তারপরে আমাকে হজ সম্পাদন করতে হবে তাহলে হলো কি এইটা হচ্ছে ইসলাম ইসলামের রুকুন ইসলামের স্তম্ভ আবার ফিরে আসছি আপনাদের সাথে সঙ্গে থাকুন সামান্য একটা বিরতির পর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 सम्र जीवन के सफल कर सकाल सत्य मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के भूल ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে বিস বাংলায় मोनी बोगता। आनस तो, तो मदर ना करे। से करते ही चाय तब जान्ला जीवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्यु दान कर मृत्यु कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता हदीज संख्या पांच हजार छश एक मानवतारुणासप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 महानल्लासल धन्यवाद बुझे निल স্তম্ভের উপরে দণ্ডাই মান আর তার আগেই গত হয়েছে একটা কথা কি যে ইসলাম সম্বন্ধে জিজ্ঞাসা করার আগে হজরতে জিবরিল বলেছিলেন আকবরিনী আনিল ইমান তাহলে হজরতে জিবরিল যেখানে দুবার আলাদা আলাদা করে জিজ্ঞেস করছেন একবার আকবরিনী আলিল ইমান আর একবার জিজ্ঞেস করছেন আকবরিনী আনিল ইসলাম তাহলে দুবার যেখানে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে বস্তুটা তাহলে আলাদা হজরতে জিবরিলের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে এটাই তাহলে সিদ্ধান্তটা আমাকে কি নিতে হবে এই জন্য পূর্বে যে আয়াতটি আপনার সামনে পড়েছি সে আয়াতের ব্যাখ্যায় ওলমায় দিন বলেছেন যে শোনো দুটোকে আলাদা আলাদা করে দেখতে হবে না জিনিস দুটো এক কিন্তু কি করে বুঝবে যে একজন লোককেই না বলবো যে সে লোকটা ইমানদার একজন লোককেই না আমি বলবো যে সেই লোকটা মুসলমান তাহলে লোক তো একটাই তাকেই আমি বলবো হয় ইমানদার তাকেই আমি বলবো যে হয় মুসলমান তো তাহলে একটাই লোকের ক্ষেত্রে দুটো বিধানকে আমি প্রযোজ্য করব কি করবে কি করে তার মধ্যে সমন্বয়টা সাধন করতে হবে আমাকে তার জন্য বলছেন জাহির অর্থাৎ বাহ্যিক প্রকাশ্যে যেটা করে দেওয়া সেটা হচ্ছে ইসলাম এবং অন্তরে যেটা থাকবে সেটা নাম হচ্ছে ইমান তাহলে আমি একটা মানুষ আমার দেহের ভেতরে দুটো জিনিস আছে আমি আমার একটা ভেতর আছে আমার একটা বাহির আছে তাহলে এই দুটো জিনিসের মধ্যে সমন্বয় সৃষ্টি করবো আমি কি যেটা বাইরে থাকে সেটা থাকে ইসলাম যেটা ভেতরে থাকে সেটা থাকে ইমান তার মানে কি ইমান বিষয়টা হচ্ছে অন্তরের সব সবকটি বিশ্বাসের সাথে জড়িত এবং ইসলাম বিষয়টা কি হচ্ছে এ কটা হচ্ছে সবটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত এই জন্য ইমাম বোখারি রহমতুল্লাহ বলেছেন কাউলুন ওয়া ফে এটা কিছু কথার নাম আর এটা কিছু কাজের নাম তাহলেই হয়ে গেল ইমানদার তাহলেই হয়ে গেল একটা লোক মুসলমান এখন এটাকে যদি আর একটু ভেঙে বলি তাহলে আমি বলব এই যে আল্লাহর উপরে আমার ইমান আছে আল্লাহর ফরিস্তার উপরে আমার ইমান আছে রসুলগণের উপরে আমার ইমান আছে কিতাব যত কিছু আসমান থেকে ছিল তার উপরে আমার ইমান আছে তারপরে কেয়ামতের উপরে আমার ইমান আছে আমার তকদির ভালো হতে পারে মন্দ হতে পারে এর উপরে আমার ইমান আছে তাহলে ছ জিনিসের সাথে জড়িত হলো ইমান আর পাঁচখানা জিনিসের সাথে জড়িত হলো ইসলাম ইসলাম এই পাঁচখানা কি কি সাক্ষ্য দাও মুখ দিয়ে এবং তারপরে নামাজ আদায় করে দাও তারপরে জাকাত দাও তারপরে রোজা রাখো তারপরে হজ করে দাও তাহলে প্রকাশ্য জিনিসটা এবার আপনার সামনে দিবালকের মতো পরিষ্কার যে কিছু জিনিস হচ্ছে অন্তরের আর কিছু জিনিস হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের তাহলে ইমান ভেতরে বাস করে ইমান ভেতরে থাকে অন্তরে থাকে এটা অন্তর দিয়ে করার জিনিস এটাতে হাতের সাথে এর পায়ের সাথে কোনো সম্পর্ক নেই আর নামাজ রোজা হজ জাকাত এগুলো অঙ্গ সাথে জড়িত আছে সুতরাং আমার মতো একজন দেহধারী আপনার মতো একজন দেহধারী লোকের আপনার দেহের ভেতরে দুটো জিনিস একই সাথে বাস করছে যেমন কি একটু আগে আপনাকে বলেছিলাম যে একটা খেজুর দানা তার মাংস এবং তার আটি একই সঙ্গে বাস করছে একটা বৃক্ষ তার ডাল তার ফুল তার ফল একই সঙ্গে বাস করছে অথচ তারা ভিন্ন নামে বাস করছে আজ কিন্তু একই জায়গাতে তাহলে আমার মতো লোকের কাছে আপনার মতো লোকের কাছে আমার ভেতরে যদি ছয় খানা জিনিস মজবুত থাকে তাহলে আমার ইমান মজবুত আছে আমার বাইরে পাঁচ খানা জিনিস যদি শক্তিশালী থাকে তাহলে আমার ইসলাম শক্তিশালী আছে প্রত্যেক মমিন ব্যক্তি সে মুসলমান কিন্তু প্রত্যেক মুসলমান ব্যক্তি সে কিন্তু মমিন নয় তাহলে দুটো রিস্তর আছে আলাদা আলাদা এর ইস্তোর এক জায়গায় এই রিস্তর এক জায়গায় ইমানের যেটা স্তর ভেতরে এটা কিন্তু উচ্চ স্তর এত সহজে সেটা কিন্তু সৃষ্টি হয় না মানুষকে অনেক দিন সময় ধরে ইসলামের বাহ্যিক রূপগুলোকে সেগুলোকে করে করে করে করে করে নিষ্ঠার সাথে তাকে পালন করে এমন একটা পর্ব চলে আসে এমন একটা স্তরে আমি উন্নীত হই যখন আমার ভেতরগুলো শক্তিশালী হয়ে ওঠে আপনি আপনি আপনি আপনি তাহলে মানুষ একটাই দেহের ভেতরে থাকে ইমান দেহের বাইরে থাকে ইসলাম অতএব नबीन जिज सब चाह भानदार्यती के बला जाए नबीजी जब मन अहब्लाहेे अबगज्लाे आताे मन आल्लाे फलम দেখছেন ইমানের একটা স্তর আলোচনা করলাম একটা ইমানের স্তর হবে এটা আর যদি পূর্বে বেকার আলোচনায় ফিরে যাই সেটা কি যদি একটা মানুষ তার কাজে গাফেলতি দেখায় তাকে কি বলেছিলাম ফাসেক নামাজ পড়ে না রোজা করে ফাসেক নামাজ পড়ে কিন্তু রোজা করে না ফাসেক নামাজ রোজা করে হজ করে না সামর্থ্য থাকা সত্ত্বেও ফাসেক। আমি বলেছিলাম কাজে সেই হিসাবে এবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে কোনটা আমল সবচাইতে আল্লাহকে প্রিয় সবচাইতে ভালোজি কি বলছেন কেউ যদি সাথে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি কারণে শত্রুতা স্থাপন করে আল্লাহর আসতে কেউ যদি কাউকে কিছু দেয় আল্লাহর ও কেউ যদি কাউকে কিছু না দেয় সেও আল্লাহর আসতে মানে আমার লেনা আমার না লেনা আমার কাউকে ভালোবাসা আমার কার সাথে ভালোবাসাকে ছিন্ন করা এর পেছনে ব্যক্তি স্বার্থ কাজ করবে না কাজ করবে আল্লাহর স্বার্থ যদি আল্লাহর স্বার্থে আমি এই কাজ করি তাহলে তাকে বলা হয়েছে কথা বন্ধু কাউ কি দেবো তা আল্লাহর বাস্তে কাউ কি দেবো না আল্লাহর বাস্তে কাউরই সাথে ভালোবাসা করবো আল্লাহর বাস্তে কারোর সাথে ঘৃণা করবো বন্ধুত্বকে ছিন্ন করে নেবো সেও আল্লাহর বাস্তে কঠিন কথা শুনতে আসান লাগে কিন্তু করতে গিয়ে কত ঠেলা লাগে জানেন এই ব্যাপারে যদি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই আল্লামা মাফিউর রহমান সাহেব মুবারকুরী উনি তার প্রসিদ্ধ গ্রন্থ আর রাহেকুল বলেছেন আলোচনা করেছেন যে মক্কার মুশরেকরা যখন সোলাহদাই বিয়ের চুক্তিকে লঙ্ঘন করলো তো চুক্তি লঙ্ঘন করতে গেলে তারা তো দায়ী সুতরাং আল্লাহ নবী প্রস্তুতি গ্রহণ করলেন যে মক্কাওয়ালাদের উপরে অভিযান চালাতে পারা যায় যেহেতু তারা চুক্তি লঙ্ঘন করেছে পাঠিয়ে দাও যেহেতু আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা আল্লাহ নবির স্ত্রী কাজে যদি আবু সুফিয়ান বলে দেয় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে আবু সুফিয়ান গেলেন যাওয়ার পরে বেটি উম্মে উম্মে হাবিবার ঘরের ভেতরে প্রবেশ করেছেন উম্মে হাবিবার ঘরে প্রবেশ করা সামটিয়ে দিলেন দিয়ে পুরো এক সাইডে করে দিলেন তারপরে ইশারা করে বলছে নিজের বাপকে হ্যাঁ এবার বসে যাও আবু সুফিয়ান হতবাক হয়ে দেখে বলছে তুমি তো বাপের সাথে সম্মান রক্ষা করতে পারলে না চাদরটাকে যদি বিছিয়ে রাখতে তাহলে তা ভালো হতো তাকে তুমি সামটিয়ে নিয়ে ফাঁকা চকিতে বসতে বলছে যে বসে যাও এটা তো সম্মানের উল্টো কথা কি জবাব দিয়েছিলেন উম্মে হাবিবা আমি কি আপনাকে এর আগে বললাম কেউ যদি কাউরই কাছ থেকে কিছু ছিনিয়ে নেই কাউরির সাথে কেউ যদি ভালোবাসাকে উঠিয়ে দেয় বন্ধ করে দেয় তাহলে সেটা হতে হবে আল্লাহর উদ্দেশ্যে উম্মে হাবিবা চাদর ছিনিয়ে নিয়েছিলেন বিছানা থেকে দিয়ে বলেছিলেন তুমি নাপাক তোমার অধিকার নেই তাহলে ছিনিয়ে পেছনে কি ছিল ব্যক্তিসার্থ ছিল না ব্যক্তিসার্থ নাই এটা আল্লাহর স্বার্থে তা করেছিলেন কাউকে কিছু দাও আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দেবে না আল্লাহর উদ্দেশ্যে তাহলে এগুলোর পেছনে যদি আল্লাহর উদ্দেশ্য নিহিত থাকে তাহলে আমি হচ্ছি কামিল দরজার ইমানদার কামিল দরজার এই মর্মে বলতে গেলে কথা একটা বলে দি পুজোর চাঁদা চাইতে গেলে কেউ যদি সগ্রাহে দিয়ে দেয় আনন্দ আনন্দচিত্তে যদি দিয়ে দেয় তাহলে এটা ঠিক নয় সে যদি মজবুর হয় আর মজবুর হয়ে যদি দেয় তাহলে আল্লা তালা তাকে ক্ষমা করে দেবেন কেন যে সেখানে করাটাই হচ্ছে আমার ইমানি পরিচয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানি বিষয়ে যে কথাগুলোকে আমরা বুঝলাম এটাকে যেন কোনো রকমের হের ফের না করে উল্টো পাল্টা না করে দিয়ে আমরা সঠিকভাবে তাকে যেন বুঝতে পারি এবং কাজে লাগাতে পারি এই তফিক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন নেক কাজ করার তফিক দান করেন পাখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ হে রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নেই সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন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 জয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ও ও যাদের শাসনের ডঙ্কা বেজেছে গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি শাসন শিখতে क्यों तर इसलमर खाटी प्रतिनिधि बोलाफाशेद कल सन्ध्या छटाय पुन सम्प्रचार दोपुर देर टाय बांगे पिस